কুরবানির গুস্ত বক্ষণ এবং কোরবানির গুস্ত সংরক্ষণ কোরবানি গুস্ত বন্টন এই তিনটি পয়েন্টে আমি আপনাদের সাথে একটু কথা বলব কারণ এই বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে কিছু ভুল চিন্তাধারাও রয়েছে কিছু ভুল ইনফরমেশন রয়েছে প্রথম কথা হচ্ছে কোরবানি গোস্ত বক্ষণ নিয়ে আমি কথা বলবো বলব আমরা যারা কোরবান করে থাকি আমাদের জন্য আল্লাহ আল্লাহাবুল আলমী অত্যন্ত মেহরবানি করে কোরবানি গোস্ত বক্ষণ করতে অনুমোদন দিয়েছেন ফাকুলু মিনহা আল্লাহ সুবানা কোরআনী কেরিমেসুলা হজির আঠাশ নম্বর আয়তের মধ্যে বলেছেন আল্লাহবুল জন্য অনুমতি দিয়েছেন সৌবান রীত বণিতাম বলেন রসুল্লাহ আলী আসাল্লাম জাবাদ আহ রসুল্লাহ আসলাম তার কোরবানি জবে করলেন এবং আমাকে নির্দেশ দিন আসতে হেলি মিনহায় যে এই কুরবানি থেকে তুমি আমার জন্য তৈরি করো রাসুল উল্লাহ সে থেকে বক্ষণ করেছেন সেখান থেকে আমরা স্পষ্ট দলিল পেয়েছি প্রমাণ পেয়েছি যার মাধ্যমে আমরা উপলব্ধি করতে পেরেছি মূলত কোরবানিগ্রস্ত খাওয়ার জন্য আমাদের অনুমোদন এজন্য যারা কোরবানি করবেন তাদের জন্য কোরবানিগ্রস্ত খাওয়া খাওয়া যায় কোরবানিগ্রস্ত তাদের জন্য অন্য কাউকে হাদিয়ে দেওয়া রয়েছে তারা হাদিয়াও দিতে পারবেন অন্য কাউকে কোরবানিগ্রস্ত অন্য কাউকে সৎকার করাও যায় মানে অন্য কাউকে দিয়ে দেওয়া দান করে দেওয়া যায় কিন্তু কোরবানি গোস্ত বিক্রি করা হারাম আমরা এই জিনিসটুকু বুঝতে হবে যে কোরবানিকে আল্লাহ সুবাহী করে থাকি এই কোরবানিটুকু একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য জবে করলেন জবে যখন শেষ হয়ে গেল ইসমাইলকে জবে করার পরে আল্লাহ সুবাহান ঘোষণা দিচ্ছেন ওয়াফেদ ইন্যাম যে বিশাল এক কোরবানির মাধ্যমে আমি ইসমাইলের বিনিময় দিলাম এটি আল্লাহ রাব্বুল আলমিন বলছেন এখানে ইব্রাহিমের আর কোন কাজ নেই ইব্রাহিমের কাজ যতটুকু ছিল দায়িত্ব যতটুকু ছিল ততটুকু ইব্রাহিম যখন পালন করলেন শেষ করলেন তখনই আল্লাহ সুবাহ তারা তাঁর কাজ যে ডিসিটা করলেন ও ফেদ ইনা হুবেজিন আউিম ওই বিশাল কোরবানি অন্তর্ভুক্ত হচ্ছে আমরা যে কোরবানি করছি সুতরাং এই কোরবানি আমরা করে থাকি শুধুমাত্র আল্লাহ রাবুল আলমীর সন্তুষ্টির জন্য যাতে এর মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি পাই আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা কোরবানি যখন করে থাকি তাহলে স্বাভাবিক নিয়ম অনুযায়ী সেটা পুরো কোরবানিটাই মানে কোরবানির সমস্ত গোষ্ঠাই মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য যাওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ অত্যন্ত মেহেরবান বলে তিনি আমাদেরকে কোরবানির গোষ্ঠ থেকে খাবার অনুমতি দিয়েছেন ফলে আমরা এই অনুমতিটুকু পেয়েছি আমরা খেতে পারব এটা হচ্ছে আমাদের কোরবানি গোষ্ঠীর বক্ষরের বিষয়টি বক্ষণের সাথে আরেকটি বিষয় আমরা আলোচনা করব সেটা হচ্ছে সংরক্ষণ এখন যেহেতু কোরবানির গোষ আগেকার সময় হয়তো সংরক্ষণ করার বিষয়টি খুব জটিল ছিল এখন মানুষ যেহেতু সংরক্ষণ করতে পারবে না ফুকির মিসকিন যারা আছে তাদের মধ্যে বন্টন করে যেভাবে হোক কোন রকম কমপ্লিট করতো শেষ করতো কিন্তু বর্তমানে যেহেতু প্রত্যেকটি ঘরে ঘরে ফ্রিজের ব্যবস্থা আছে কোরবানির গোশ সংরক্ষণের ব্যবস্থা আছে তারা মনে করে থাকেন যে মানে গরু জবে করলাম এরপরে কোরবানি করে সেটা আমরা ঘরে এনে সব মানে সংরক্ষণ করে রেখে দিলাম এরপরে এই সংরক্ষণ করে তিনি এই কোরবানির ঘোষ হয়তো অনেক দীর্ঘ সময় পর্যন্ত খাচ্ছেন দীর্ঘ সময় পর্যন্ত ফলে যা হয় সেটা হচ্ছে এই আল্লাহ নবী সাল এই কোরবানির ঘোষকে তাকসিম করার ব্যাপারে বন্টন করার ব্যাপারে আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা আমরা লঙ্ঘন করে যাই সেখানে আমাদের ভুল হয়ে যায় মিস্টেক হয় সেখানে যে আমরা নবী সাল্লা ইসলাম দেখানোর নির্দেশনা দেখে নিজেরা অনেক দূরে সরে যাই আমরা মনে করি যে যাক একটা সুযোগ প্রবাণ করার সুযোগ হয়েছে আর গোষ্ঠ খাওয়ার একটা সুযোগ হলো সংরক্ষণ করে রেখে দিলাম ফ্রিজের মধ্যে ব্যাপারটি এমন নয় আপনাকে জানতে হবে এই কোরবান করেছেন মূলত আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যে কাজটি করেছেন সেখানে আপনি কতটুকু আল্লাহ সন্তুষ্টি অর্জন করেছেন বা আল্লাহর সন্তুষ্টির জন্য কি কি কাজ করেছেন সেটাও কিন্তু আপনাকে হিসাব করতে হবে হিসাব করতে গেলেই আপনি উপলব্ধি করতে পারবেন যে মূলত কোথায় আপনার গুল হচ্ছে কোন কাজটি আপনার জন্য শুদ্ধ হচ্ছে না আমরা কোরবানি ঘোষ তো করব কিন্তু সেটা সংরক্ষণ ততটুকু পর্যন্ত যতটুকু আল্লাহ নবী সালাম অনুমতি দিয়েছেন ততটুকু পর্যন্ত করেছেন তিন দিনের বেশি কোরবানি ঘোষ বক্ষণ করতে কেন এই নির্দেশনা দিয়েছেন হাদিস থেকে স্পষ্ট বলেন রসুল্লাহ সুল্লাহাম তিন দিনের বেশি কোরবানি ঘোষ বক্ষণ করতে নিষেধ করেছেন যেহেতু এই তিন দিনে মূলত আল্লাহর মান্ডাগন তাদের জন্য আল্লাহ রবি বানাহারের জন্য দিবস যেটা আল্লাহ ঈদের দিনের সাথে তাই অতিরিক্ত দিনগুলোর মধ্যে যাতে করে আপনি কোরবানি ঘোষ সংরক্ষণ করে নিজে রেখে দীর্ঘদিন পর্যন্ত খাওয়ার জন্য এমনটি না করে মূলত কোরবানি ঘোষ আপনি নিজেও খালেন এবং আপনার যাদেরকে সেখানে শেয়ার করা যায় তাদেরকেও শেয়ার করালেন তাই সংরক্ষণ এই বিষয়টি আল্লাহ হাদি হাদিয়ের মধ্যে ততটুকু পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন যতটুকু পর্যন্ত মূলত আপনার মানে প্রয়োজন রয়েছে বা আপনি মনে করেন যে হ্যাঁ আমার প্রয়োজন আছে ততটুকু যে আমি সেগুলো মানে আমার দরকার আমি মেহমান আছে আত্মীয় স্বজন আছে এবং নিজেরা বক্ষণ করবেন ততটুকু পর্যন্ত কিন্তু রসুল সাল্লা সাল্লাম এর একটি হাদিসও প্রমাণিত হয়নি যে রসুলসাল্লাবী ইসলাম দিনের জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছেন কিন্তু রসুল সাল্লা ইসলাম সফরে খেয়েছেন মানে এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে যেটি সৌবান রিমিত হারিস থেকে বোঝা যায় সৌবান রাদী মানে আমি একবারে মানে প্রায় পুরা পথ মানে মোদিন আসা পর্যন্ত ওই পুরা পথে রসুফল জন্য আমি রান্না করেছি এখান থেকে বোঝা যায় যে রসুলসাল আল্লি ইসলাম মানে কোরবানি ঘোষ প্রয়োজন যতটুকু ছিল রেখেছেন এবং রসুলসল্লাহ উলিস মূলত সেভাবে সংরক্ষণ করেনি যেভাবে আমরা আজকে সংরক্ষণ করার জন্য খুব বেশি আগ্রহী হয়ে যাই এই সংরক্ষণ কেন এই জন্যই সংরক্ষণের বিষয়টি এসেছে যেহেতু আমরা বন্টনের মধ্যে ভুল করে থাকি এখন এই জন্য আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা হচ্ছে বন্টন সম্পর্কে যাতে করে বন্টন সম্পর্কে আমরা জ্ঞান নিলে মূলত সংরক্ষণের বিষয়টি মানে আমাদের কাছে আর জটিল হবে না বা সংরক্ষণের জন্য আমরা বেশি মানে নিজেরা উদ্বুদ্ধ অনুপ্রাণিত হব না বন্টনের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আল্লাহ কোরবানির বন্টন করেছেন আল্লাহ বলেন তোমরা কোরবানির গোষ্ঠ থেকে খাও ও আছ তোমাদের মধ্যে যারা অভাব নেই তোমাদের কাছে চায় না বারবার তোমাদের আশেপাশে রয়েছে প্রতিবেশী তোমাদের আত্মীয়সে চায় তাকে তোমরা এই কোরবানি ঘুষ থেকে খাও ইসআল ফকীর এবং অভাবী এবং ফকীর যার কাছে মূলত এই দিনে সত্যিকার অর্থে করমান দিয়ে আল্লাহ রাবুল আলমী সন্তুষ্টির জন্য এই দিনে গোস্ত খাওয়ার মতো অবস্থা নেই দুটি আয়াতকে যদি সমন্বয় সাধন করে একসাথে স্পষ্ট হচ্ছে আল্লাহ অনুমতি দিয়েছে তেমনি ভাবে এর আত্মীয় স্বজনদের মধ্যে এবং নিজের আশেপাশে যারা আছে তাদের মধ্যে বন্টন এবং ফকির মিসকিনদের মধ্যে বন্টন করতে নির্দেশ দিয়েছেন তখন বন্টনের নির্দেশটি আপনি কেন বলে যাচ্ছেন শুধু খাওয়ার নির্দেশটাকে কেন গুরুত্ব দিয়ে উপলব্ধি করছেন তাহলে বোঝা গেল যে আপনি বিষয়টি ভালোভাবে উপলব্ধি করেননি এবং এই দুটি আয়াতের মধ্যে নির্দেশনার মধ্যে সমন্বয় সাধন করেননি ফলে তিন ভাগে ভাগ করতেন এক ভাগ নিজের পরিবার পরিজনের জন্য যেগুলো নবী সাল খাওয়ার জন্য রাখতেন অথবা দ্বিতীয় ভাগ হচ্ছে প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে হাদিয়া জন্য আর তৃতীয় আরেকটি ভাগ হচ্ছে যেটি মূলত রাখা হতো শুধুমাত্র ফুকির মিষ্কিনদের মধ্যে বন্টন করার জন্য এই জন্য এভাবে করতেন যাতে করে কোরবানির গোশ থেকে মূলত সবাই উপকৃত হয় আপনি উপকৃত হলেন মিসকিন যারা এই দিনে গোশ সংগ্রহ করে বা গোশ ক্রয় করে অথবা কোরবান করে গোশ খাওয়ার মতো অবস্থা নেই তারাও যাতে করে এই দিনে গোস খেতে পারে সেজন্য একটা ব্যবস্থা হল তাদের জন্য আবার আত্মীয় স্বজনদের মধ্যে একটা সম্পর্কতার যে সম্পর্ক গুরুত্ব দেওয়া হয়েছে যাতে করে আমরা এটি বন্টন করা ওয়াজিব নয় আলমদের মধ্যে ওয়াজিব না সুন্না না মুস্তাহাব এই বিষয় নিয়ে মধ্যে মতবিরোধ রয়েছে মহাকিক উলাম কালামদের বক্তব্য এবং অধিকাংশ বক্তব্য হয়েছে সুননা বা মুস্তাহাব সলফেস আলিহিনের আমল দ্বারা প্রমাণিত হয়েছে তারা যখন কোরবানি গোষ্ঠ করতেন তখন কোরবানের গোষ্ঠকে মূলত বন্টন করার জন্য তারা এই নীতি অনুসরণ করেছেন তাই কেউ যদি এই নীতি অনুসরণ করেন তাহলে তিনি এই কাজটি উত্তম কাজ করলেন কোন সন্দেহ নেই কিন্তু এক্ষেত্রে একটি বিষয় আমাদেরকে জানতে হবে সেটা হল এই যদি আমরা এই নীতির অনুসরণ না করে শুধুমাত্র কোরবানের গোষ্ঠ তো নিজের জন্য রেখে দিই তাহলে আমরা কি গুনাগার হব কিনা এবহেতু আল্লাহ সুবাহ আপনাকে খাওয়ার জন্য অনুমতি দিয়েছে অনুমোদন দিয়েছে আপনি গুনাগার হবেন না গুনা আপনার না কিন্তু আপনি এই কাজটি সত্যিকার অর্থে মানে সঙ্গত নিয়মে অথবা যেভাবে রসুল্লাহ সাল্লাহ নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আপনি করতে পারেননি আর আসুল্লাহ নির্দেশনা অনুযায়ী ইবাদতের মধ্যে যদি আমরা রসুল্লাহ তরিকার অনুসরণ করতে পারি তাহলে সেই বাজারটুকু আল্লাহ হাবুল আলমীর কাছে খুব বেশি মর্যাদাপূর্ণ হয় না গ্রহণযোগ্য হয় না এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তাই আসুন আমরা কোরবানি গোষ্ঠ বন্টন সংরক্ষণ বক্ষণের ব্যাপারেই আল্লাহ নবীলসুমি বিধানকে ফলো করার জন্য চেষ্টা করি আপনি তো জবে করেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য গোস খাওয়ার জন্য নয় কারণ যারা গোসের জন্য জবে করে থাকেন তারা সেখানে আল্লাহ সন্তুষ্টি পাওয়ার আশা করতে পারে না তাই আপনি যেহেতু আল্লাহ সন্তুষ্টির জন্য যোগ্য করেছেন তাই সেক্ষেত্রে আল্লাহ রবীসল্লাহ যে তরীকা রয়েছে সুন্দর রয়েছে সেই সূন্যকে অনুসরণ করার চেষ্টা করুন ইনশাআল্লাহ সুবাহ তালা আমাদেরকে সেই বিষয়টি সহজ করে দেবেন এবং আমরা কোরবানি শুধু ঘোষের উদ্দেশ্যে বা না করে আল্লাহর সন্তুষ্টিকে সবচেয়ে বেশি যাতে প্রাধান্য দিতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন হাজা রবী